Bye. The network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومنتبعهم بإحسان إلى يوم الدين اما بعد في ردرشق برندو अल्लाह रसुल्लामानी इसराइलर तीन जन व्यक्तिर एक चित्र तुले जेटा थेखन विषय रे तीन जन व्यक्तर मजे एक जन छुष्ट रोगी जार गोटा शर शर चामा से मानस देखे ही घृणा करत का दूरे सर जित आक जन छो जारथाएं चुल छो ना से देखे मानुष ठाटा करत और एक अंध जेको कि देखते पेतना दृष्टिहन तो तीन जन व्यक्ति आल्ला रब्बुल आलमीन इच्छा करलें तक परीक्षा करबें अल्लाह तक एक परीक्षा करार जन इच्छा करलें तर का अल्लाह रब्बुल आलमी एक जन फ्ता पाठाल सर्वप्रथम फेस्ता पाठलें जे व्यक्ति कुष्ट रोगी छो फ्ता पठाय फेस्ता जिज्ञासा करल तुम्हारे सब चे पसंदन जिना भलो लागे तुम्हारे सब चेलो जो आसले तो सब चे पसंदन जिन हल यहाँ कारण मानुषा के घृणा कर मानस दूरे सुर जाए शरवे चमड़ार जो अवस्था कुमार सब चे प्रिय हलो ये रोग टाइम दूर हो जो सुंदर रंग फर्सा रंग भलो रंग होत এটা আমার কাছে হলো সবচেয়ে বড় চাওয়ার পাওয়ার বিষয় আল্লাহ রব্লা আলমিনের নির্দেশেই ফেরেস্তা কি করলেন বললেন ঠিক আছে তুমি যদি এটাই পছন্দ করো এটাই চাও তুমি ফেরেস্তা তার গায়ে হাত বুলিয়ে দিলেন আল্লাহ নিয়ে। সে ব্যক্তির রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেল এবং তার চেহারা তার ছবি খুব সুন্দর সুশ্রী হয়ে গেল তারপর তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো এটা পেয়েছো। এখন তুমি কোন সম্পদ ভালোবাসো সে তখন বললো যে আসলে আমি সম্পদ ভালোবাসি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 প্রচুর পরিমাণে এই উঁচ থেকে বিস্তার লাভ করতে শুরু করলো মাঠ ভরা তার উঁড় সে সম্পদের উঁড় দিয়ে সম্পদের মালিক হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি ছিল যার মাথায় চুল না সে ব্যক্তির কাছে ফেরস্তা আসলেন আসে বললেন যে তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দনীয় কি তুমি পছন্দ করো উনি বললেন যে আসলে আমার মাথায় টাক হওয়ার কারণে চুল না থাকার কারণে মানুষ দেখে আমার ছিচি বলে ঠাট্টা বিদ্রুপ করে তাই আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো আমার মাথায় যদি সুন্দর চুল হতো আল্লাহ চুল হয়ে গেল তারপর তিনি বললেন যে আমার কাছে পছন্দনীয় সম্পদ হলো গরু তো ফেরাস্তা তাকে একটা খুব গর্ভবতী একটা গাভী আনে দিলেন যেটা কিছুদিন পরেই বাচ্চা হবে এমন একটা গাভী দিলেন দিয়ে তার জন্য দোয়া করলেন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 আমার তো খুব করুণ অবস্থা করুণ অবস্থা বলতে আমি দীর্ঘদিন ধরে আমি সফরে আছি আমার যে সফরের পাথেও ছিল সেই পাথেও সব শেষ হয়ে গেছে এখন আমাকে আমার বাড়িতে পৌঁছার জন্য কিছু দরকার তাই আমাকে যদি আপনি আপনার এই সম্পদ থেকে একটা উঁট আমাকে দিতেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ হতাম খুব উপকৃত হতাম তিনি জবাব দিলেন বলছেন তুমি আমার কাছে উঁট চাও কত জায়গায় কত কি দিতে হয় আর তোমাকে আমি একটা উঁট কেমনে দেবো না দেওয়া সম্ভব না কতজন কতজন মানুষ আমার কাছে হাত পাতা কতজন চায় তারপর বললেন যে দিতে পারবে না তুমি কি স্মরণ করেছ কে এই সম্পদ দিয়েছে তুমি কি এমন ছিল না তোমার গায়ে কুষ্ঠ রোগী ছিল তুমি মানুষ দেখে তোমাকে ছিঁচি করতো ধিক্ষার দিত তোমাকে আল্লাহ রাখ বলে সুন্দর গায়ে সুন্দর শরীরের চেহারা সুন্দর করে দিয়েছেন তুমি তো ছিল নিঃস্ব অর্থহীন সম্পদ ছিল না তোমার আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাকে এই বিশাল এত সব সম্পদ দিয়েছেন সে তখন বললে না কিসের এগুলি সম্পদ আল্লাহ দিয়েছেন কাবিরি। আমি পূর্বপুরুষ থেকে পৈতৃক সম্পদ হিসাবে এগুলি পেয়েছি আর আপনি কি বলেন যে এইগুলি আমাকে আল্লাহ দিয়েছেন মানে ফেরেস্তা বললেন যে যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে দেখো তোমার সম্পদের অবস্থা কি হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিয়ামতকে সে স্বীকার করলো না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 আসে খুব জীর্ণ ছিন্ন অবস্থায় তার কাছে উপস্থিত হয়ে বললেন যে আমি দীর্ঘদিন ধরে সফরে আছি আমার সাথে যা পাথে ছিল সব শেষ হয়ে গেছে আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন আপনি যদি একটা আমাকে কিছু দেন। তাহলে আমি বাড়িতে পৌঁছার মতো শুধু আমার সহযোগিতা হবে খুব অনন্য বিনিয়োগ করলেন তিনি দিতে অস্বীকার করলেন যে না দিলেন না এবং এটা অস্বীকারও করলেন বললেন কাকু আপনার মাথায় আল্লাহ চল দিয়েছেন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 যেটা দিয়ে হয়তো আমি আমার বাড়িতে গিয়ে পুষব আমার এই অবস্থা আমার জন্য সহায়ক হবে সবাইকে এইভাবেই বলেছিলেন যে আমি সেই আল্লাহ আল্লাহর মাধ্যমে আল্লাহ তিনি চাইলেন যে যেই আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আপনাকে এই দিয়েছেন আপনি আমাকে যদি দেন আল্লাহ আকবর তিনি কি করলেন তিনি জবাব দিলেন যে আপনি আমার কাছে একটা ছাগল চাচ্ছেন আমাকে সবকিছু আল্লাহ রাবুল্লাহ আলামিন দিয়েছেন যা এখান থেকে নিয়ে যান এই জবাব তিনি দিলেন তিনি জবাব দিলেন দেখুন আমার আসলে ছাগলের তো প্রয়োজন নাই আমি এসেছি আল্লাহ রবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন অতএব আপনার সম্পদ আপনার কাছেই থাকবে আর আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এই সম্পদকে বৃদ্ধি করে দেবেন এ বলে আল্লা রবুল্লাহ আলমিন তাদেরকে পরীক্ষা করলেন হাদিস থেকে আমাদের যে শেখনীয় বিষয় সে বিষয়টি হলো এই আসলেই সব কিছুর মালিক তো আল্লাহ সুবহান হাত তিনি আমাদেরকে দিয়েছেন তাই আমরা সেগুলির মালিক হয়েছি মূল মালিক হলেন আল্লাহ সুবহান হুয়া তালা কারণ এত দূরের চিন্তা যদি বাদ দেই আমার বাসা সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছুর চিন্তা বাদ দি এই বডিটার শুধু একটু চিন্তা করি। এই বডিটার ভিতরে যে একটা রুফ রয়েছে যার কারণে এই এই বডিটা চলছে। আমি আমার বহু দিয়ে হলেও কি আমি এই রুহ কে ধরে রাখতে পারবো তা কখনো সম্ভব নয় সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ সুভানা হওয়া যা আল্লাহ অতএব আল্লাহ রবা আলামিন আমাদেরকে জেনে দিয়েছেন।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 शेष पथ जाके महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सारे देश द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन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 রাহম এর একটি বক্তব্য নিয়ে এসেছেন সেই বক্তব্য হল ইত্তফাকু সকল আলিম সমাজ একমত এই বিষয়ে যে কোনো মানুষের এমন কোনো নাম জায়েজ নয় বরং হারাম যেই নাম থেকে প্রমাণিত হয় সে গাইরুল্লার আবাদতকারী অর্থাৎ এখানে যেমন নাম রাখার কথা হলো আব্দুল হারেস এ ধরনের নাম যেমন আব্দুল হারেস আব্দুল আমার আব্দুল কাহাবা আবদুল শাম ইত্যাদি পক্ষে মূলত এ সমস্ত নামগুলি ইসলামের পূর্বে যারা মুশ্রিক ছিলেন সেই মুশ্রিকদের মাঝে এই নামগুলি ছিল উদাহরণস্বরূপ আবু হরাই আল্লাহ মুসলিমের জন্য এমন নাম বৈধ নয় বরং সেটি হারাম যে নামে আল্লাহ সবহান কোন আবাদত প্রমাণিত হবে কিন্তু আফসোসের সাথেও বলতে হয় যে আমাদের সমাজে আমরা এই ধরনের বহু নাম ব্যবহার করে থাকি যেমন কেউ বলে আবদুল নবী মানে নাবি সাল্লামের বান্দা কেউ বলে থাকে আমরা আব্দ মুস্তফা বা আব্দ অমুক তমুক অতএব এই নামগুলি গুলি আমাদেরকে স্মরণ করতে হবে তাই এই অধ্যায় থেকে আমরা কমপক্ষে এতটুকু বলবো যে লেখক রহম্লা যে উদ্দেশ্যে তিনি এই অধ্যায়টি নিয়ে এসেছেন সেটি হলো কোনো মানুষের এমন নাম বৈধ নয় যেই নামের মাঝে আল্লাহ সবহানাকে বাদ দিয়ে গাইরুল্লাহর আব্দ গাইল্লাহর বান্দা হওয়া প্রমাণিত হয় এই বিষয়ে সকল আলিমে একমত যে এটি হল হারামা আল্লাহ সুবাহ অধ্যায় হলো আল্লাহর এই বাণী প্রসঙ্গে যে আল্লাহ সুবাহ রয়েছে অনেক সুন্দর নাম তোমরা সেই নামগুলির মাধ্যমে আল্লাহ আর তোমরা আল্লাহ রাবুল্লা আলমিনের নাম ও গুনাবলির কোনো কিছুকে যে অস্বীকার করবে এ অধ্যায়ে আমরা এ বিষয় বিস্তারিত আলোচনা করেছি আমরা সংক্ষিপ্ত ভাবে এখানে একটু আলোচনা করব। লেখক রাহমাত শব্দ দিয়ে কবর সাধারণত দুই ধরনের হয় একটা হলো আমাদের ভাষায় বলি সৌন্দী কবর আরেকটা হলো বগলি কবর আরবি ভাষায় হলো কবর শাক আরেকটা হলো লাহাদ কাক হলো যেটা সরাসরি সন্দুকের মতো যেটা গর্ত করে কবর দেওয়া হয় সাধারণত যে এলাকা বালি মাটি বেশি সেখানে এইভাবেই দেওয়া হয় এটা হলো কবর শাক বা সন্দুকী কবর আর একটা হলো লাহাদ বলা হয় যেটা বাংলা ভাষায় আমরা বলি বগলি কবর অর্থাৎ যেখানে শক্ত মাটি সেই মাটিতে প্রথমে উপরে গর্ত শুরু করে তারপর কেবলার দিকে ভিতরে বাঁকা হয়ে চলে যাওয়া সেটাকে বলা হয় লাহাদ বগলি কবর তো সেখান থেকে এলহাদ শব্দটির উৎপত্তি হয়েছে যেটি পারিভাষিক অর্থ আমরা ভিন্ন অবস্থান গ্রহণ করা বিভিন্ন ভাবে হতে পারে যেমন হতে পারে আল্লাহ রব এই নাম এবং আল্লাহ রবুল্লা আলমিনের এই সফত গুণাবলীগুলিকে তার কিছু অংশ হোক বা সবগুলিকে হোক অস্বীকার করার মাধ্যমেও এলহাদ হতে পারে যেমন জাহমিয়া সম্প্রদায় তারা আল্লাহর নাম ও সেফাতগুলি সবগুলিকে অস্বীকার করে আর মত জেলা যারা তারা আল্লাহ আলমিনের সেফাতগুলিকে অস্বীকার করে আবার আশা এলা এবং দলের যারা তারা কিছু কিছু সেফাতকে স্বীকার করে আর অধিকাংশগুলিকে অস্বীকার করে অপব্যাখ্যা করে তাই অস্বীকার করার মাধ্যমে এই এলহাদ হতে পারে দ্বিতীয় এই এলহাদ হতে পারে আবার যে আল্লাহ সব তাহ যেগুলি তিনি তার নিজের জন্য নাম বা সেফাত গ্রহণ করেন নাই সেগুলি যদি কেউ ব্যবহার করে এটাও এক প্রকার এলহাদ তৃতীয় আল্লাহ সুহানের সাথে বা আল্লাহ রাবুল্লাহ আলমিন শোনেন যেমন মখলুক শোনেন আল্লাহ রাবুলি আলমিন দেখেন যেমন মখলুক দেখেন এ ধরনের আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামগুলির সাথে সাদৃশ্য বা দৃষ্টান্ত স্থাপন করা এটাও এক প্রকার এলহাত চতুর্থ আল্লাহ রবুল্লা আলমিনের নামগুলি কি সেগুলি থেকে ভিন্ন নাম বের করার মাধ্যমেও এলহাদ হয়ে থাকে যেমন প্রতিমা পুজারীরা আল্লাহ রবুল্লা আলমিনের ইাহ থেকে তারা লাত বের করেছে আজিজ থেকে তারা অজ্জা বের করেছে মান্নান থেকে তারা মানাত বের করে সেগুলি নামকরণ করেছে তাই ইত্যাদিভাবে আল্লাহ রব আলমিনের সাথে এলহাদ হতে পারে অনুর ভাবে আল্লাহ রবুল্লা আলমিন যেগুলি নাম তিনি নিজের জন্য ব্যবহার করেননি সেগুলির মাধ্যমে যেমন স্বীকার করে নিয়ে এসেছেন একটি আয়াত যে আয়াতটি আল্লাহ রবী আলম বলছেন আর আল্লাহ রবী আলমিনের নাম সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি নিজে তার যেগুলি নাম করান এবং সন্ন্যায় ব্যবহার করেছেন সেগুলিকে আমাদের ঠিক সেভাবে আমরা ব্যবহার করবো কোনো প্রকারের কমতি করব না এবং কোন আল্লাহ সেই আলমিন আলোচনা করেছি যেটি একটু আগেই বলেছি অন্যভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নাম আল্লাহ বলছেন ফাদুবে আমরা যে সমস্ত ওসিলা গ্রহণ করে থাকি সেই ওসিলাগুলির মধ্যে একটি অন্যতম ওসিলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি রিজিকের জন্য দোয়া করছি ইয়া রাযযাক হে আল্লাহ আপনার নাম রাযযাক এই নামের ওসিলায় আপনার কাছে রিজিক চাচ্ছি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি ইয়া গফফার আপনি ক্ষমাশীল আপনার এই নামের ওসিলায় আপনার কাছে এল্হাদ করে থাকে আল্লাহ নামে এলহাদ কি সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম তাহলে চার পাঁচ দিক থেকে এলহাদ আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামে হতে পারে অতএব সংক্ষিপ্তভাবে আমরা বলবো যারা আল্লাহ সুবাহ আল্লাহর নাম গুলিকে এবং আল্লাহ সুবাহ আমরা সে কাজ তো করবো না বরং তাদের সাথেও এ বিষয়ে কখনো একমত হওয়া চলবে না এটি আল্লাহ রাবুল্লাহ আলামিন কঠিন ভাবে নিষেধ করছেন বরং আল্লাহ রব্লা আলামিন শেষে বলছেন তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম ও সেফাতের ব্যাপারে বিকৃতি বা এই সমস্ত বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করার কারণে অতি শীঘ্র আল্লাহ করতে চাচ্ছেন যেটি আবদুল্লাহিনা আব্বাস আল্লাহ তু থেকে একটি আচারণ নিয়েছেন সেটি হল এলহাতকে কেন্দ্র করেই তিনি বলছেন ইউল হেদুনা আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যেটা আমরা আগে এলহাদের ব্যাখ্যা একটা আলোচনা নিয়ে এসেছি সেটা হলো তারা আল্লাহ রাবুল্লা আলমিনের নাম এগুলি থেকে বের করে তাদের মুশ্রেক তাদের প্রতিমা বা তাদের উপাস নাম বের করে নেওয়ার মাধ্যমে আল্লাহ রা আলমকে লিপ্ত হয় যেমন আল্লাহ থেকে তারা তারা মানাত বের করেছে বের করে তারা তাদের প্রতিমাদের নাম রেখেছে প্রসিদ্ধ একজন মহাদ্দেশ তিনি হলেন আস রাহমাহুল্লা তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলতেছেন اَيُدْخِلُونَ فِيهَا مَا لَيْسَ مِنْهَا الله سبحانه وتعالى نام ابو انگونا بولي ارمازه امون کچو شنگجوك تو کرا جي شمستو نام ابو انگونا بولي شویان اللہ رب العالمين تینی نیجا نیجا جنبونو نا کرن نی ایتر نمی حول الحاد ایتر نام رشورو تی بولی چی جا اللہ سبحانه وتعالى نام ابو انگونا بولی لکتری اما در شما رکا حولو কারণ আল্লাহ রাবুলি আলমিন তিনি নিজের পরিচয় সম্পর্কে সবচেয়ে বেশি জানেন অথবা আল্লাহ রাবুলি আলমিন তার পরিচয় যেভাবে তিনি তার কেতাবি তুলে ধরেছেন কোরআনুল কারিমে তার নাম এবং সেফা যেভাবে বর্ণনা করেছেন সেগুলিকে আমরা হবুহ সেভাবে রেখে কোনো বিকৃতি কোনো অপব্যাখা এবং কোনো মখলুকের সাথে তুলনা না করে সেগুলিকে তার জন্য সেভাবে গ্রহণ করব। অন ভাবে মধ্যে সবচেয়ে যিনি এ বিষয়ে বেশি জানেন তিনি হলেন রাসুল মোহাম্মদ সাল্লুসাল্লাম তিনি আল্লাহ আলা আলমিনের নাম ও গুনাবলি সংক্রান্ত এই বিষয়ে আমাদের আহলিস জামায়াতের কোরআন ও সৈহাদিসের আলোকে সঠিক মত প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সকলেই আল্লাহ রাবুলি আলমিনের এই সুন্দর নাম ও গুনাবলীর ক্ষেত্রে আমরা সঠিক অবস্থান গ্রহণ করতে পারি আল্লামা দে শববাইকে সে তৌফিক দান করুন টেবলে আজকে আমরা আজকে এ দরসে বিদায় নিতে যাচ্ছি আবার পরবর্তী দরসে দেখা হবে ইনশাআল্লাহ ওয়া আখির দা'ওয়ানা আল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 पाउंड जी एल ओ ओ कोड कोड बी बी बी मानवतर समाधान